We mm are -hmm.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 অপার মহিমায় আজকেও আল কোরআনির জীবন ঘনিষ্ঠ বিধি অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি তার কাছে সুন্দর তৌফিক কামনা করে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে বিষয়ক একটি মূল নীতি আপনাদের সামনে তুলে ধরবো আল কোরআনের যেমনটি সৌরাহ শুরুতেই আল্লাহ বলেছেন স্পষ্ট করা হয়েছে বিস্তারিত সেসব আয়াতে বিষয়াবলি বর্ণনা করা হয়েছে মিল্লাদুন হাকিম হবির এমন একজন মহান জাতি পাকের পক্ষ থেকে যিনি হাকিম যিনি যিনি যা করেন অত্যন্ত সুদৃহ করেন খবর রাখেন সর্ববিষয় যিনি অবহিত আমাদের যিনি মহান আল্লাহ রব জালাল তার কথাই এখানে তিনি বলছেন তিনি হেকমাতা প্রজ্ঞাবান এহকাম ও আলা যা করেন সুদৃহ ভাবে করেন আবার তিনি হুকুম ও আলা কোন বিষয়ের কি বিধান তিনি দিবেন এই মহাবিশ্বে তিনি হাকিম হাকিম মানে দাতা। হাকিম মানে হেকমতওয়ালা প্রজ্ঞাওয়ালা হাকিম মানে যিনি যা করেন অত্যন্ত ইতকান দৃঢ়তা সহকারে পরিপূর্ণ সেটাকে তিনি করেন সর্ববিষয়ে তার খবর রয়েছে তার কাছে ইনফরমেশন রয়েছে না জেনে তিনি বলেন না তো এই যে কিতাব যেই কিতাবের যে মহকাময় করা হয়েছে করা হয়েছে। এবং সিদ্ধান্ত করি করা হয়েছে এটা কেন নাজিল হয়েছে একটাই উদ্দেশ্য তিনি বলছেন আল্লাহ এই পুরোকোর আর নাজিল হওয়ার উদ্দেশ্য একটাই যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব আনুগত্য করো না আল্লাহর জন্য তোমরা তাহিদবাদী গোলাম হয়ে যাও আল কোরআনে যতবার ইবাদতের কথা এসেছে সেখানে ইবাদত একত্রবাদী হয়ে সিরিক বর্জন করে সমগ্র মখলুকাত থেকে মনকে আল্লাহর অভিমুখী করে এখলাস সিরিক মুক্ত ইবাদত আল্লাহকে দেয়া সর্বক্ষেত্রে ইবাদতের অর্থ এটাই হবে যাতে তোমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করো। অর্থাৎ তাহিদ এই কোরআনের একমাত্র উদ্দেশ্য এখন প্রশ্ন করতে পারেন তাহলে এত হাজারো লাখ বিষয় যেমনটি সোরা হলে আল্লাহ বলেছেন গোলাম হয়ে যাওয়া তার দাসত্ব করা তার দাস হিসেবে নিজেকে কল্পনা করা দাসী হিসেবে নিজেকে কল্পনা করা বিশ্বাস করা সেই হিসেবে জীবন অতিবাহিত করা আসলে মূল কথা হলো একশো দশ নম্বর মানুষ ইউহা ইলাই আমার কাছে অহিপ্রেরণ করা হচ্ছে একটি অহি আন্নামা দিয়ে বর্ণনা করেছেন ইউহা ইলাইয়া ইলাহুকুম ইলাহু ই তোমাদের ইলাহ মাত্র একজন পুরোটাই হলো প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি সুরার উদ্দেশ্য হল আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা আর বাকি যত বিষয় আছে সেগুলো এই একত্রবাদ বা তহিদের প্রসঙ্গ বিষয় যেমন সেখানে কোরআনে যত সালাতে নির্দেশ এসছে সম্পদের বিষয়ে আল্লাহর যে বিধানগুলো আছে সেগুলো আমরা পালন করব, এক আল্লাহর বিধান পালন করব। সম্পদের ক্ষেত্রে এক আল্লাহ বিধান দেবেন সম্পদ কিভাবে উপার্জন করতে হবে কিভাবে সেটা ব্যয় হবে সেখানে ইবাদত করছি আর কারো নয় প্রত্যেক রাখাতে ইয়া কানবুদুর এই যে প্রশিক্ষণ এই যে অনুশীলন এর মধ্যে তাহিদ উজ্জীবিত করা হচ্ছে জাকাতের মধ্যেও তাহিদ উজ্জীবিত করা হচ্ছে যেমনটি সুর একশো তিন নম্বর আয়াতে পবিত্র হবে সেটা পরে আগে সম্পদ কী পবিত্র করিখ থেকে পাপাচার থেকে অতুজাকি হিমবেহা জাকাতের মাধ্যমে তার তার হৃদয় তার প্রাণ পরিশুদ্ধ হবে তার যোগ্যতা বাড়বে তার ইমান বাড়বে তার একত্রবাদ বাড়বে তাহলে জাকাতের উদ্দেশ্য আসলে মৌলিকভাবে ভাবে চিন্তা করলে দেখা যাবে ব্যক্তির ভিতরে যে ইমান যে তাহিদ রয়েছে সেই চেতনাকে করা করা। সাহিব কিতাবুল ইমানের একেবারে শুরু যে ইমান পারে এবং কমে বাড়ে দিয়ে প্রত্যেককে বদর দিয়ে ইমান বেড়ে যাবে তাহিদ বেড়ে যাবে সালাদ দিয়ে তাওহিদ বেড়ে যাবে তাহলে জাকাত কেন আপনার ইমানকে সমর্থন দেয়ার জন্য তাওহিদ কে বাড়াবার জন্য সিয়াম পালন করলে ইমান বেড়ে যাবে যেহেতু সিয়াম আল্লাহ নির্দেশ পালন করা হচ্ছে সেখানে একের পর এক আপনার আহ্বানে দিচ্ছি যতবার আহ্বান করবেন আমি হাজির আপনার ডাকে আমার আমার জন্য শুধু আপনি আছেন বিশ্ব সরাচরে আপনি লাখ রব্বুল আলামিন। তাহলে হজ সেটাও তো এই সাপোর্ট দিচ্ছে একত্রবাদ হলো আল্লাহ রেবাদত সর্বক্ষেত্রে এক আল্লামুখী হয়ে যাওয়া এক আল্লাহর দিকেই মনকে ঝুঁকিয়ে রাখা স্নানের মাধ্যমে জাকাতের মাধ্যমে মাধ্যমে মাধ্যমে যা বোধী এমাদার লেনদেন আখলাক চরিত্র সবকিছুর মাধ্যমে মনকে আল্লামুখী করে রাখা এটাই তো তাওহিদ এটাই একত্ববাদ আল কোরআনের পুরো বিষয়বস্তুই হলো তাওহিদ তাহিদের কথা বলবেন আল্লাহ কোরআনে না হয় তাহিদের সহযোগী বিষয় বলবেন আর না হয় তাহিদবাদীদের পুরস্কারের কথা বলবেন্লাহ ঘোষণা হয়েছে সমগ্র করানোই তাহিদের বিষয়ে অথবা তাহিদের সহযোগী বিষয়ে অথবা তাহিদবাদীদের কি পুরস্কার এসব বিষয়ে সময় হয়েছে একটা বিরতির বিরতি শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين القرآن وعند الله رفق تكي महानवीर सर्वश्रेष्ठ बाणी तहिर मानवतार कल्याण कत कार्यकी भावे कुरान हिदायत नहीं कोटी कोटी मानुष जीवन हल आलोकित देख कल सन्द्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी उत्तम व्यवहार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 क्यों इसलम दिए भलो आचरण बोझारे चरित्र गठने इज रे आठ टाइम सहस लागे अपनी जा विश्वास करें तरह पक्षे कथा बोलते सत्यवाली और न्यायपरायण होते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 বিরতির পর আবার হলাম আপনাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য নাজিল হয়েছে অতএব আল কোরআনের একটাই বিষয়বস্তু কোরআনে করিমের এগারো নম্বর সোরাহদের দুই তিন নম্বর আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন কিতাবনমাত এক আল্লাহরে মাদত করতে পারো কোরআনের সামগ্রিক কম্প্রিহেন্সিভ জ্ঞানের ছোঁয়া পেয়ে সার্বিক জ্ঞান কোরআন থেকে অর্জন করে যাতে এক আল্লামুখী হয়ে যেতে পারো যেদিকে তাকাবে আল কোরআন মানুষকে নিয়ে যাবে আকাশে কৌশলের মধ্যে আয়াত ইন্নাফি হলকি সামাওয়াত আপনাকে মহাকাশ ভ্রমণ করিয়ে পরোক্ষণে চক্ষের ফলকে নিয়ে আসলো পৃথিবীর জার্নি করাচ্ছে পৃথিবীর সৃষ্টি কৌশল দেখো আল্লা রে বাদের ঘোষণা দেবে এখান থেকে নিয়ে যাচ্ছে রাত কে সৃষ্টি করেছে কোন শিল্পীর রচনা করেছে চিন্তা করলে তুমি খুঁজে পাবে রাত থেকে নিয়ে গেলো অন্য দিনের মধ্যে নিয়ে গেল সব আল্লাহ একটি আয়াতে আপনাকে মহাকাশ তারপরে পৃথিবী তারপর রজনী তারপর এই আকাশ মন্ডলীর সৃষ্টিতে পৃথিবীর সৃষ্টিতে রাতের অস্তিত্বে দিনের এই উজ্জ্বল আলোতে আল কোরআন আপনাকে জার্নি করাচ্ছে আল কোরআন আপনাকে নিয়ে যাবে মুহূর্তে পৃথিবীর পাহাড় পর্বতে নিয়ে যাবেক এটা কিলক বা তার কাটার বৈশিষ্ট্য হলো যে দুটো কাঠ সংযুক্ত করার জন্য কাটা মারা হয় তারকাতার মাথাটা খুব অল্পই উপরে থাকে সামান্য উপরে ভেসে আর পুরো বডি থাকে নিচে কে জানতো যে পাহাড়ের উপরের মাথার চেয়ে বহু গুণ বেশি থাকে তার নিচে তার জ্বর বহু দূর পর্যন্ত প্লেট পর্যন্ত এই পাহাড়ের মাথা সেখানে গভীরে চলে গেছে কোরআন বলেছে এই পাহাড় হলো কিলক পৃথিবীর কিলক এটা খুব অল্প একটা এরিয়া কয়েক কিলোমিটার পর্যন্ত এই মাটিটা শক্ত টেকটনিক প্লেটের উপরে বসানো এটাকে আর না দুলে এইসব যার নীকরণ আপনাকে করাচ্ছে এই আকাশে নিয়ে গেলো জমিনে নামে নিয়ে আসলো রাত দেখালো দিন দেখালো পাহাড় দেখালো আবার আপনার অস্তিত্ব আপনাকে দেখাচ্ছেন ওখলের আজ আজ তোমাদেরকে সৃষ্টি করেছে জোড়ায় জোড়ায় নিজেদের অস্তিত্ব দেখিয়ে দিচ্ছে এই জোড়া কে সৃষ্টি কেছে নারীরা যেভাবে যাকে সৃষ্টি করেছেন তার মডেল পরিবর্তন করার কোনো ক্ষমতা কারণেই তাহলে সমগ্র কোরআন আল্লাহর একত্রবাদ প্রতিষ্ঠা করার জন্যই নাজিল হয়েছে যাতে করে আমরা সার্বিজ্ঞানিক জ্ঞানী হয়ে আল্লাহর আবার বিপরীত দিক থেকেও তাহিদ বুঝিয়েছেন শিরেক কি জিনিস শিরেক যেমন একত্রিশ নম্বর সৌর আলোকমানের তেরো নম্বর আয়তাল্লাহ বলেছেন আল্লাহর সাথে কাউকে পার্টনার করা যে তিনি একাই সৃষ্টি করেছেন অথচ তুমি তার সাথে আল্লাহর সাথে যে সিরিক করবে তার জন্য আল্লাহ জান্না থারাম করে দিয়েছেন তার শ্রেষ্ঠ ঠিকানা হবে জাহার নাম লঙ্ঘন করে দেয় যাতে আমরা সতর্ক হয়ে যাই সির্কের মাধ্যমে তাওহিদ লঙ্ঘন করলে পরিণতি কি হবে যাহার নাম দেখুন সুরা আজমারের উনচল্লিশ নম্বর সুরা আজমার পঁয়ষট্টি নম্বর আয়তাল্লাহ বলছেন ইমাম তাহিদের সরদার মোহাম্মদ রসুলামকে হুমকি দিচ্ছেন ধমক দিচ্ছেন যদি তুমি মোহাম্মদ তুমি শিরিক করো তোমার সমস্ত কর্ম বরবাদ হয়ে যাবে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে শুধু এটা তোমাকে বলা হচ্ছে না তোমার পূর্বে যত নবী ছিল সবাইকে এই কথা জানিয়ে দেয়া হয়েছে। করলে আর কোনো খাতির নাই তাহিদ লঙ্ঘন করলে আর কোনো খাতির নেই তার সাথে সে কে হয় হোক সে ধ্বংস হয়ে যাবে তার জন্য আর মাফ নেই আর ক্ষমা নেই যত আল্লাহর প্রিয় বন্ধা তুমি ছিলা। এই গুণার ক্ষমা নেই আল্লাহরে কর্তবাদি গোলাম হবে শুধু আল্লাহর গোলাম হবে আর কারো গোলাম ন হৃদয়ে মনে প্রাণে কায় মনো বাক্যে শুধু আল্লাহর হবে আল্লাহর দাস হবে এই তো করা করা পদ যে মাপ চাইবে তাহলে মহাবিপদ মহাপা হলে জাহান নামে যেতে হবে নয় নম্বর সুরাত একশো তেরো নম্বর আয়তাল্লা বলেছেন এটা তালা বলে দিলেন এখন তহিদ লঙ্ঘনকারী মুশিকের জন্য কেউ মাপ চাইতে পারবে না। কোনো নবী কোনো ইমানদার মাপ চাইতে পারবে না কোনো পিতা তার মোস্যে সন্তানের জন্য মাপ চাইতে পারবে কিনা কোন সন্তান তার মাতা পিতা যারা শিরিক করেছে তাদের জন্য মাপ চাইতে পারবে কিনা পারবে না আয়াত বলছে পারবে না অল কেন উলি করবা সেই মস্যেক আত্মীয় হলেও আপনজন হলেও পিতা হলেও মাতা হলেও সন্তান হলেও চাচা হলেও আপন ব্লাডের লোক হলেও তার জন্য ক্ষমা চাওয়া যাবে না কোন সুযোগ নেই ক্ষমা সুযোগ নেই শুধু সেই ব্যক্তি যদি করে। চিরতরে বর্জন করে আল্লাহর তাহিদবাদী গোলাম হয়ে যেতে পারে বেঁচে থাকা তখন আল্লাহ ক্ষমা করবে। তাহিদের প্রসঙ্গ কর্মগুলি আছে এগুলো যদি করে তাহলে আল্লাহ তাদের মন্দগুলোকে। এবং তাহিদের প্রসঙ্গ বিষয়ে নাজিল করা হয়েছে তাহিদবাদীদের কি পুরস্কার সে বিষয়ে নাজিল করা হয়েছে অথবা তাহিদ লঙ্ঘন করা কি বিষয় সে বিষয়ে নাজিল হয়েছে তাহিদ লঙ্ঘন করলে তার শাস্তি কি হবে সে আয়াতে আল্লাহ বলেছেন জহার আল ফসাধ মানুষের হাত যেসব অপকর্ম করেছে তার কারণে জলে স্থলে বিপর্যয় ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে ধ্বংস করার জন্যে না আল্লাহমিয়র যাতে তারা ফিরে আসে সেজন্য তাদেরকে শাস্তি দিয়ে তাদের সম্বিত ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে কুল সিরুফিল তাহিদ লঙ্ঘন করার কারণে নুহের জাতি মহাপ্লাবনে তলিয়েছে আজ জাতি হুদ আলামের জাতি তারা সাত দিন আট রাতের মরু টরনেডোতে একেবারে বালির নিচে চাপা পড়ে গেছে ধ্বংস হয়ে গেছে এবং এই তাহিদ লঙ্ঘন করার কারণে কম সহিব আকাশের মহা নীনাদ মহা শব্দে তারা হৃদয় ফেটে তারা মারা গিয়েছে তাহিদ লঙ্ঘন করা এবং তাহিদের বিপরীত সব অবকর্মের কারণে রুত সাল্লামের জাতি তাদেরকে মাটির নিচে তলিয়ে পাথর বর্ষণ করে একেবারে দাফন করে দেয়া হয়েছে ইতিহাস দেখো তোমরা তাহিদ লঙ্ঘনের কি কি শাস্তি দুই তিন নম্বর আয়াতের দাবি আল্লাহ তালা আমাদেরকে এই দাবি বোঝাতামালাইকুমি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 पाउन्ड एकोंटाम्बर 011-32-301 आइबैन जी बी बान्डो एल ओ वाईडी तीन शुन्डो नोई छोई तीन चार शुन्डो एक शुन्डो दुई चार एक नोई दुई सट कोड तीन शुन्डो शुन्डो शुन्डो आर्टीन स्वेफ बी आईसी कोड � অসন্তুষ্ট মানুষ তো আদম সন্তান স্বাভাবিক তাকে এ ব্যাপারে চিন্তিত থাকতে হবে কিন্তু আমি নিরাশ না হইনি করতো জীবন যদি অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আব্বাস মুজফার বিনসিম আক্রমুজাম বিন আব্দালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের ण देखु परिणती आज रत आठ ट्रचार सकाल साढ़े छंगे बीस टी